মুসা ইবনু উকবাহ রহমাতুল্লা আলাহি বলেন সালিম আবু নাজর আমাকে বর্ণনা করেছেন তিনি বলেন আমি উমর ইবনু উবায়দুল্লার লেখক ছিলাম তখন তার নিকট আবদুল্লাহ ইবনু আবু আউফা রদেলাহ তাল্হ্ন এর পত্র পৌঁছল এ মর্মেজে আল্লাহ রাসুল সাল্লাই সাল্লাম বলেছেন তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার কামনা করবে না